दया ज्ञानी झर्णाधारा विपदगामी पथ प्रदर्शक असचेतर सतर्क जरा सन्धिहान तश्चयता दुखी समाधान जरा हताश तुरान এই পৃথিবীর পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি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 عصا اللهم السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا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 রব্বুল আলেমিনের রশেষ মেহরবানিতে ও আপনাদের সামনে দিনের এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি প্রিয় বন্ধুগণ আমাদের যে আলোচনা যে বিষয়ে চলছে জান্নাত পথে। যে করেছি। যারা নতুন করে যুক্ত হচ্ছেন তাদের জন্য বারবার আমাদের এই প্রসঙ্গটা বলতে হয় যাতে হারিয়ে না যায় আমরা কোথায় আছি কি বিষয়ে আলোচনা চলছে এটা কোনো গল্পগুজবের জায়গা নয় যে আপনাদেরকে কোরআন হাদিসের বাইরে বিভিন্ন জায়গা থেকে ঘুরিয়ে ফিরে আনবো। যার কোনো উদ্দেশ্য নাই লক্ষ্য নাই কোনো নির্দিষ্ট আলোচ্য বিষয় নাই এমন কোনো ব্যাপার কিন্তু নয় আমাদের নির্দিষ্ট লক্ষ্য আছে নির্দিষ্ট উদ্দেশ্য আছে নির্দিষ্ট আলোচ্য বিষয়ও আছে শুধু আপনাদেরকে সজাগ করার জন্য পেছনের কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্যে আবারও সে বিষয়টা স্মরণ করিয়ে দিচ্ছি যে ওরব্বুল আলমিন এই আয়াতে বান্দাদের উদ্দেশ্যে মমিন বান্দাদের উদ্দেশ্যে সবাইকে নয় জান্নাত বিক্রির একটা প্রস্তাব করেছেন তিনি বলেছেন আমি জান্নাত বিক্রি করলাম কার কাছে মুমিনের কাছে মুমিনের জান এবং মালের বিনিময়ে মানে হচ্ছে ও মুমিন তুমি যখন আমার হুকুম মতো আয় করবা ব্যয় করবা এবং তোমার মালকে এবং তোমার জানকে আমার হুকুম মতো পরিচালনা করবা তাহলেই সময় মতো আমি আল্লাহ ওয়াদা করছি তোমাকে আমার জান্নাত বুঝিয়ে দিব ইনশা আমরা সেই জান্নাতের প্রত্যাশী সেই জান্নাত আমরা এই দুনিয়ায় বসি কামিয়ে যাবো ইনশা আল্লাহ কারণগণ রসুল বলেছেন এই দুনিয়া হচ্ছে জান্নাত কামানোর জায়গা এই দুনিয়া হচ্ছে আখেরাত কামানোর জায়গা প্রিয় বন্ধুগণ তাই আমরা কখনো কোনো ভাবে যদি জান্নাতের যে চুক্তি আমার লঙ্ঘন হয়ে যায় এমন কাজ যদি আমি করে ফেলি যার কারণে চুক্তি লঙ্ঘন হয়ে গেছে আমার জান্নাতের পথ আর আমার জন্য মসৃণ থাকে নাই তবে আমি আমার রবের কাছে হাত বাড়িয়ে বা দিল থেকে অন্তর থেকে কেমন বাক্যে বসে বসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই আমার রব আমাকে ক্ষমা করে দেবেন ইনশা সেই বিশ্বাস একজন মমিন হিসাবে সকলের মনের মধ্যে গেথে রাখতে হবে এটা ইমানের দাবি এটা তৌহিদের দাবি ইনশাল্লাহ যে বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটা আমাদের গত কয়েক পর্ব থেকে এই বিষয়গুলো চলছে আজকে নতুন আরেকটা বিষয় যে আমাদের আমলগুলো এমন হওয়া উচিত যে আমলগুলো রবুলা আলমিন কবুল করবেন আমি আমল করলাম কিন্তু আমার আমলগুলো এমন হলো যে রবা আলমিন সেগুলো কোনো দাম দিলেন না মূল্য দিলেন না এমন অনেক আমল আছে রবুল আলমিনের মধ্যে তারা অনেক ভালো কাজ করছে অথচ ময়লা আবর্জনার মতো যেরকম উড়ে চলে যায় এগুলোর কোনো মূল্য নাই আমার কাছে রব আলমিন বলেছেন এরকম বহু আমল সম্পর্কে দিনের প্রতি আনার উদ্দেশ্য আমার হাজারও থাকুক এটা একটা ভ্রান্ত পথ ভ্রান্ত পদ্ধতি রসুলের সাল্লাহ আলী আসাল্লামের শেখানো পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতিতে কাউকে দিনদার বানানো এটা সম্ভব নয় আল্লাহ তালা সহিান করেন আমাদেরকে প্রিয় আমরা এর আগে বলেছি আত্মা পরিশুদ্ধ করার এই মেহনত যারা করেন প্রকৃত অর্থে তারাই আল্লাহ আলাহ তারাই রাহাবার হওয়ার যোগ্যতা রাখেন কিন্তু আমার নিজের আত্মাই যদি অপবিত্র হয় আমি নিজেই যদি অপবিত্র মানুষ হই আমি নিজেই যদি গুণার মধ্যে লিপ্ত থাকি আমি নিজেই যদি সরিয়া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 বেদাহাত মুক্ত জীবন করতে পারি সুন্নার উপর চলি তাহলে না আমি আরেকজনকে সুন্নার উপর চলার জন্য উৎসাহিত করতে পারবো। আমি নিজেই বেদাহাতি সমস্ত বেদাহাতি কার্যকলাপের মধ্যে আমি জর্জরিত জড়িত আমি নিজেই সিরিক করছি সেখানে আমার কাছে যারা আসবে তাদেরকে আমি মাহিদ এক আল্লাহকে বিশ্বাস করে এক রসুলকে নবী হিসাবে মানে আর রসুলের সুন্নাকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে এটা আমি কিভাবে করব এটা অসম্ভব এই জন্যই তরবুল আলমিন ওই সমস্ত হুকুম করো অথচ তোমরা নিজেদেরকে ভুলে আছো নিজেদের কোনো খবর নাই তোমরা কিতাব ও পড়ো সব জেনারেশন কাজগুলো করছো তোমরা কি বুঝো না বুঝার ভান করছো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 এই সুন্দর দিলের মানুষগুলোকে আমি মুশরিক বানিয়ে ছেড়ে দিলাম আমার আমল যেন ওইরকম না হয় আমার আমল যেন অত্যন্ত ভারী হয় আমার আমল যেন অত্যন্ত দামি হয় আমার আমল যেন আমার আখেরাতের নাজাতের মুক্তির ওসিলা হয় আমার জান্নাতের পথের বাহন হয় আমার আমলগুলো ওইভাবে করা আমার জন্য দরকার তাই আমার আমলগুলো সবসময় আমি খেয়াল রাখবো সেটা যেন শিরিক মুক্ত হয় আমার আমল আমার আমল যেন বিদাহাত মুক্ত হয় আমার আমল যেন মুক্ত হয় দেখুন বিশেষত মুমিনদের সাথে হঠাৎ করে তাকে বেইমান বানানোর পেছনে এই রিস্ক শতান নেবে না শয়তান আমার মধ্যে এই অশ্বাসা দিবে না তুমি আল্লাহকে অস্বীকার করো তুমি আখরাতকে অস্বীকার করো অবিশ্বাস করো অরসুলকে অস্বীকার করো শয়তান কিন্তু আমাকে হঠাৎ করে এই পররচনা দিবে না শয়তান আমাকে আস্তে আস্তে ধীরে ধীরে শ্লুমশানে সে আমাকে আমার মধ্যে ঢুকে যাবে আমি নামাজ পড়ি শয়তান এখন হঠাৎ করে আমাকে বলবে না যে তুমি নামাজ পড়ো না ওইটা একটা স্টেজ আছে তাদেরকে বলে যাদেরকে তার আগের পর্বগুলো সেরে আসছে আগের ঘাটগুলো সে পার হয়ে আসছে তারপর সে ওইভাবে বলে তুমি নামাজ পড়ো না কিন্তু শুরুর মানুষকে সে নামাজ থেকে কিভাবে বিভ্রান্ত করে সে নামাজ পড়েছে শয়তান তার মধ্যে এমন ভাব সৃষ্টি করা দেয় নামাজ পড়েও সে অপরাধী হয়ে যায় আল্লাহর কাছে শতান এসে কি বলে প্রথমে তো তাকে এইভাবে বিভ্রান্ত করে যে তুমি নামাজ পর্বানিয়ত করেছ তও বা করবানিয়ত করেছ তারাহুর আর কি আছে আজকে থাক কালকে থেকেই শুরু করি ইনশাল্লাহ আজকে তো শরীরটা একটু খারাপ না একটু ক্লান্ত ঠিক আছে মাফ করে দিবেন কালকে থেকেই হ্যাঁ কালকে থেকেই শুরু করে দাও শয়তান প্রথমে এই হসপাশা দেয় আর যখনই শয়তান কোনো কাজকে মানুষকে কালকে পর্যন্ত পৌঁছায় দিতে পারে প্রিয় বন্ধুগণ আমাদের অভিজ্ঞতা ওই কাজ তার পক্ষে সহজে আর করা হয় না আজকের কাজ কালকে নয় আজকের কাজ আমাকে এই মুহূর্তে করতে হবে আমি তো রব্বুল আলমিনের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলাম আলমিন যে বলেছেন কে কবে মারা যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কালকে পর্যন্ত আমি কাজটাকে নিয়ে গেলাম মানিটা হচ্ছে আমি জানি আমি কালকে বাঁচব আরো বহুদিন বাঁচবো কালকে থেকে তওবা করে মানুষ হয়ে যাব। মুসলমান হয়ে যাবো আসলে আমি তো আল্লাহ তাহলে ওই সিদ্ধান্তকে অস্বীকার করলাম আল্লাহ বলছেন তুমি জানো না তুমি কালকে বাঁচবে কিনা আর আমি মনে মনে ভাবছি আমি কালকে বাঁচবো এবং কালকে তৌবা করে কালকে থেকে ঠিক হয়ে যাব। শৈতান আমাকে প্রথমে এই ধোকাটা দেয় তারপর আমাকে নামাজ থেকে বিরত রাখে কিন্তু যদি কোনো মানুষ শয়তানের এই ধোকাকে দূরে ঠেলে দেয় যে না আমি নামাজ আজকেই পড়ব। শয়তান কিন্তু দূরে সরে যাওয়ার কোনো ব্যক্তি নয় সে যতক্ষণ পর্যন্ত আমাকে বেঈমান না বানাবে জাহান নাম পর্যন্ত না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত সে আমার পেছন ছাড়বে না শয়তান সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো আমি নামাজ পড়ি শয়তান আমাকে মনের মধ্যে এসে বলে তুমি কত চমৎকার নামাজ পড়তেছ আহ তোমার এই নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে কত মানুষ আছে নামাজ পড়ে না তুমি নামাজ পড়তেছ কত বড় আল্লাহওয়ালা হয়ে গেছ মনের মধ্যে আনন্দ আমার খুশি ভাব তৈরি হয়ে গেছে আমি নামাজ আরেকজন নামাজ পড়ে না তার সাথে কোনো কথা নাই সে নামাজ পড়ে না বেমান আমি আল্লাহ আল্লাহওয়ালা বুজুর ভাব নিয়ে চলি আমার আমলটা দিল বরবাদ করে শতান যদি দেখে যেন তাও করতে পারছি না ভেতর থেকেও ঠিক আছে একসময় শতান মনের মধ্যে ঢুকিয়ে দেয় যে তুমি নামাজ পড়তেছ তুমি কি খেয়াল করছো আরেকজন তোমাকে দেখতেছে আর একটা ভাব তৈরি হয় আমার নামাজের কত বড় বুঝুর্গ মার্শা আল্লাহ কত চমৎকার করে নামাজ পরে দেখুন একজন আরেকজনকে দেখায় আর আপনি ভেতরে ভেতরে আনন্দিত হন আপনার ভেতরের খবর আপনি জানেন প্রকৃত আল্লাহ এখন হন নাই গুনা করতে করতে জীবন শেষ প্রতি গুনা করেন কিন্তু মানুষ আল্লাহ বলে আপনিও ভেবে রাখছেন আপনি আল্লাহগন যদি জান্নাত আলী হোসাল্লামের ওই নির্দেশনা আমাকে ফলো করতে হবে প্রিয় বন্ধুগণ একটা বিরতিতে যাব এ বিষয়ে আবারও বিরতির পর কথা বলবো সে পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবেন ইনশা আল্লাহ ইল্লা বিল্লাহ। السلام عليكم ورحمه الله تعالى وبركاته متعذب لا ينتهي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 আল্লার নৈকট্য লাভের উপায় কাল সন্ধ্যা ছটায় দুপুর বারো বাংলাদেশে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 सारा विश्व जनप्रिय हो, देखुन हो उठे देखूम मौलिक ज्ञान कल रे आठ टेब सम्प्रचार सकाले पिस আসসালাম আলাইকুম আমরা আলোচনা করছিলাম আমাদের আমলগুলোকে এমনভাবে করা যে আমলগুলো আমার জান্নাতে যাওয়ার জন্য বাহন হতে পারে জান্নাতের ওই পথে আমাকে এগিয়ে দিতে পারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে সে আমলগুলো ওইভাবে করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আমার আমলটা যেন মুক্ত আমল হয় লোক দেখানো আমল না হয় এখলাস এটাই হচ্ছে এখলাস খালেজ করা আমল করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে সে আমল যদি হয় মানুষকে সন্তুষ্ট করার জন্যে সে আমল যদি হয় দুনিয়ার কিছু কামানোর জন্য। সে আমল যদি হয় লোক কি বলবে তাকে দেখানোর জন্যে সে আমল যদি হয় মানুষ আমাকে আল্লাহওয়ালা বলবে সে কথা শোনার জন্যে তাহলে কিন্তু আমার ওই আমল আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে দিন আল্লাহ মুজাহিদকে বলবেন জাহান নামে যাও বরণ করেছ তুমি শহীদ হওয়া মানুষ তোমাকে শহীদ বলবে এই জন্যই করেছ আমাকে খুশি করার জন্য করি দানবীর দুনিয়ায় দান করেছে দুই হাতে আল্লাহ বলবেন জাহান নামে যাও মানুষ তোমাকে দানবীর বলবে সে জন্যই করেছ আমাকে খুশি করার জন্য করি কারই সুন্দর তিল করতো কত চমৎকার মানুষ বাহবা দিত তাকে আল্লাহ বলবেন জাহান নামে যাও মানুষ তোমাকে বড় কারি বলবে তাই না ওই জন্যই তো তেল করেছ আমাকে খুশি করার জন্য করেছো তুমি জাহান্নে যাও এগুলোর কোনো মূল্য নাই আমার কাছে কাছে মূল্য তো ওইটাই যেটা শিরিক মুক্ত হয় যেটা রিয়া মুক্ত হয় বিদায়াত মুক্ত হয় রসুলের তরিকা মতো হয় সাহাবা একরাম রিদানিদের সামনে আল্লাহ রসুল সাল্লাহআলাম বলছিলেন আমার সবচেয়ে বেশি ভয় হচ্ছে ছোট সিরিক সম্পর্কে সাহাবাহাম তো চমকে উঠলেন ইয়ারসুল আল্লাহ এটা আবার কি জিনিস সিরিক তো একটাই আমরা জানি ছোট আর বড় আছে নাকি সিরিক আবার সেটা নাকি সবচেয়ে আতঙ্কের বিষয় আপনার কাছে এটা আবার কি জিনিস আল্লাহ আমার সিরকুল আসগার সাহবায়াম জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ ছোট সিরিখ আবার আল্লাহ রসুল সাল্লাহ আলী ও বললেন আর রিয়া ছোট শিরিক হচ্ছে রিয়া যে আমল মানুষকে দেখানোর জন্য মানুষকে খুশি করার জন্য যে আমল করা হয় সেজদা তো করছি আল্লাহর দরবারে কিন্তু সেজদা করছি এ উদ্দেশ্যে মানুষ আমাকে মোত্তাটি বলবে পরেজগার বলবে দান করছি আল্লাহ জন্যে আল্লাহর বস্তে বলছি কিন্তু আসলে মনের মধ্যে নিয়ত হচ্ছে মানুষ আমাকে দানবীর বলবে সুন্দর তিলে আবাদ করছি এই উদ্দেশ্যে আল্লাহর কালাম পড়ছি কত ভালো আবাদত করছি কিন্তু মনের মধ্যে আমার এই অনুভূতি যে আমাকে মানুষ বড় কারই বলবে মসজিদগুলোর মধ্যে অনেক ভাইকে আমরা দেখি এটা বাস্তবতা তাজবি পড়তেছেন তাজবি পড়তেছেন সাধারণত কথা বলার সময় ঠোঁটগুলো যেভাবে নড়ে তার চেয়ে আরো বেশি নড়ছে ভাবে পড়ছেন যেন দিল ফেটে আল্লাহর জন্য আপনার মোহাব্বত উথলে পড়ছে মুখের যে ফাক ওটা যথেষ্ট নয় সে ভাব প্রকাশ করার জন্য এমন ভাবে পড়ছেন বিষয়টা থাকি বিষয়টা কি মানুষকে দেখাচ্ছেন তাজবি পড়ছেন এটা শিড়িক রসুল বলছেন এটা শিড়িক সমস্ত অ্যাবাদ হবে আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য মানুষের কাছেই যদি তুমি বিনিময় চাও তো অ্যাবাদত আল্লাহর করে লাভ কি মানুষের করো মানুষকে সন্তুষ্ট করার জন্যই যদি আবাদত করো আল্লাহ করে লাভ কি মানুষের সবচেয়ে আজগার সম্পর্কে এখন প্রশ্ন হচ্ছে সিরকে আসগার ছোট শিরিক সম্পর্কে রসুলের এত ভয় কেন বড় সম্পর্কে ভয় কম তুলনামূলক কারণটা কি কারণটা এটাই দাহতের যে বিষয়টা রসুল বলেছেন সারুল উমুর মোহাস নতুন আবিষ্কৃত দিনের মধ্যে সবচেয়ে খারাপ জিনিস রসুল বলেছেন সিরিকের চেয়েও খারাপ জিনার চেয়েও খারাপ বেদাৎ চুরি ডাকাতির চেয়েও খারাপ হ্যাঁ রসুল তো তাই বলছেন সরুল উমুর সমস্ত বিষয়ের চেয়ে নিকৃষ্ট বিষয়টা কি একই জায়গায় জায়গাটা একই রিয়া যেমন সবচেয়ে মারাত্মক আশঙ্কার শিরিক এটা যে কারণ বেদাত সমস্ত বিষয়ের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে কারণে একই কারণ সে কারণটা হচ্ছে ডাইরেক্ট সিঁড়ি যে করে ওই সিঁড়িখ থেকে ফিরে আসার সুযোগ থাকে তাও করার সুযোগ থাকে কারণ তার দিলের মধ্যে অনুভূতির মধ্যে এটা আসে যে তিনি তো অন্যায় করছেন তিনি তো সিরিক করেছেন তিনি তো গুণাক করেছেন কিন্তু যারা মানুষকে দেখানোর জন্য আবাদত করে তার দিলের মধ্যে অনুভূতি আসে না তিনি তো জানিনই না তিনি গুনা করছেন তিনি তো জানেন তিনি অথচ তিনি গুনা করতেছেন অথচ তিনি শিরিক করতেছেন বিদায়তের মধ্যে একই অবস্থা তিনি ভাবছেন তিনি দিনের উপর আছেন তিনি ভাবছেন তিনি মিলাদের মাধ্যমে রসুলকে পুরা সন্তুষ্ট করাইয়া সাফাত অজিব করে নিচ্ছেন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 তৈরি হয়ে গেছে আমি নামাজে আরেকজন নামাজ পড়ে না তার সাথে কোনো কথা নাই সে নামাজ পড়ে না বেইমান আমি আল্লাহ আল্লাহওয়ালা বুঝুর ভাব নিয়ে চলি আমার আমলটা দিল বরবাদ করে শয়তান যদি দেখে যেন তাও করতে পারছি না ভেতর থেকেও ঠিক আছে এক সময় শয়তান মনের মধ্যে ঢুকিয়ে দেয় যে তুমি নামাজ পড়তেছো তুমি কি খেয়াল করছো আরেকজন তোমাকে দেখতেছে হ্যাঁ ওই তখনই আরেকটা ভাব তৈরি হয় আমার নামাজের কৈফিয়ত অবস্থা চেঞ্জ হয়ে যায় রুকুটা লম্বা হয়ে যায় সাজাটা লম্বা হয়ে যায় তিলাওয়াত আর আপনি ভেতরে ভেতরে আনন্দিত হন আপনার ভেতরের খবর আপনি জানেন প্রকৃত আল্লাহ এখনো হন গুনা করতে করতে জীবন শেষ প্রতি পদে পদে গুনা করেন কিন্তু মানুষ আল্লাহওয়ালা বলে আপনিও ভেবে রাখছেন আপনি আল্লাহওয়ালা অথচ এই সমস্ত আমলগুলি তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে তার সেই খবরই নাই এই জন্যই রব্বুল আলমিনের পক্ষ থেকে রসুল আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন সরাত হচ্ছে সমস্ত জিনিসের মধ্যে নিকৃষ্ট জিনিস কারণ সেখান থেকে ফিরে আসার সুযোগ কম থাকে দিলের মধ্যে অন্যায়ের অনুভূতি আসলেই না মানুষ সেই অন্যায়কে স্বীকার করে মাফ চায় ক্ষমা চায় অন্যায় বুঝলামই না বরং উল্টা তাকে আমি অবাদত মনে করলাম তাহলে সেখান থেকে ফিরে আসার তো আমার কোনো সুযোগ নাই ঠিক রেয়ার মধ্যে লোক দেখানোর মধ্যে একই অবস্থা সেখান থেকে ফিরে আসার তো কোনো সুযোগ নাই কারণ আমি তো সেটাকে আবাদত মনে করেই করছি আমি তো জানছি আমি শিরিক করছি আমি তো জানছি আমার আল্লাহ আমার এই নিয়তের কারণে আমার উপর অসন্তুষ্ট হচ্ছেন কেয়ামতের দিন এই সমস্ত আমলগুলো আমার মুখের মধ্যে ছুড়ে মারা হবে আর আমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে হাজিজ দ্বারা তো আমরা এটাই জেনেছি প্রিয় বন্ধুগণ কাজেই আমার সমস্ত আমল যেন শিরিক মুক্ত হয় সমস্ত আমল যেন বিদাহাত মুক্ত হয় সমস্ত আমল যেন রিয়া মুক্ত হয় রবীন্দিনের পক্ষ থেকে আমরা এই বিষয়ে আদিষ্ট হয়েছি কোরআন এর মধ্যে তোমাদেরকে হুকুম করা হয়েছে একমাত্র আল্লাহর আবাদতের জন্য আর একমাত্র আল্লাহর আবাদত যে করবা সেখানে তুমি খেল করবা মুখলিস আলাহুদ্দিন তোমার দিন যেন মুখলিস এখলাসওয়ালা দিন যেন হয় তোমার তোমার সমস্ত আমলগুলো যেন এখলাসওয়ালা হয় এখলাস মানে একমাত্র আল্লাহর জন্যে সেখানে না অন্য কোন কারোর সন্তুষ্টির ব্যাপার থাকবে না অন্য কাউকে দেখানোর ব্যাপার থাকবে না অন্য কারো কাছ থেকে কোনো বিনিময়ের আশা থাকবে না অন্য কারো কাছ থেকে কোনো বাহবার আশা থাকবে আমি কিভাবে বুঝবো প্রিয় বন্ধুগণ যে আমার এই আমলটা রিয়াওয়ালা আমল অনেক সময় অনেক আমল করলে মনের মধ্যে খুশি লাগে আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি অনেকে পড়াশোনা করেন ওস্তাদকে দেখান আমি পড়তেছি ওস্তাদ খুশি হবে মা বাবাকে দেখান আসলে রিয়া কি করে বুঝবো রিয়া বুঝবো যখন আমি একা একই করলে ভালো লাগে না মানুষের সামনে করলে ভালো লাগে আমলের পর যখন আমি প্রশংসার প্রত্যাশা করি কেউ দেখি কিছু বলছে আমি এত কিছু করছি মানুষের কাছ থেকে যখন কোনো বাহ পুরস্কারের প্রত্যাশা আমি করি একা একই করলে যদি আমার ভালো না লাগে মানুষের মধ্যে মিলেমিশে করলে যদি আমার ভালো লাগে নফল আমলগুলোর কথা বলছি ফরজ আমল ফরজ এবাদত এগুলো তো প্রকাশ্যেই করতে হবে ফরজ জামায়াত জামায়াতের সাথে করতে হবে এগুলো বাদ নফল আমলগুলোর কথা বলছি যখন আমি ঘরে না করে গোপনে না করে একান্তে না করে প্রকাশ্যে করাটাকে ভালো মনে করছি পছন্দের মনে করছি আমাকে নিশ্চিত করে জানতে হবে যে আমার দিল কিন্তু আর মুখলিস নাই আমার আমলটা কিন্তু আর একলাসওয়ালা আমল নাই প্র বন্ধুগণ জাননাতে যাওয়ার জন্য যে আমল আমার জন্য জরুরি সে আমল হচ্ছে শির মুক্ত বিদায় মুক্তিমাত্র উদ্দেশ্যে করি তবে এই আমল আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক এনায়ত করেন এমনই আরেকটি বিষয় নিয়ে আগামী পর্বে আপনাদের সামনে ইনশা আল্লাহ হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করি আপনাদের সাথে মুাকাত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 কুসংস্কার কিভাবে আমাদের আকিদার মধ্যে ঢুকেছে এটা একটি সর্ব ধরনের উপায়ের নিচে আব্দুল রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজামান বিন আব্দালাম फल सम्मी देखे बिटल अनुष्ठान जालसाएल आज रात आप रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टेलेश